السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله كفا والصلاة والسلام على ملا نبي بعده قال تعالى وأقيم الصلاة ولا تكونوا من المشركين وقال تعالى আজকে আমরা যে বিষয়ে আলোচনা করার ইচ্ছা করেছি সেই বিষয়টির শিরোনাম হচ্ছে হে ভাই আপনি নামাজ পড়েন তো আলোচনার শুরুতে আমি আপনাদের একটি ঘটনা শোনাতে চাই যেটি আমার চোখের সামনে ঘটেছে আমি একদিন মসজিদে নবীতে নামাজ পড়ার জন্য অজুখানা থেকে বের হয়ে উপরে উঠছি অজুখানা আন্ডারগ্রাউন্ড সেখান থেকে যখনই উপরে উঠলাম দেখি সাইডে কিছু ভিড় এই ভিড়ের কারণ দেখতে গিয়ে আমি দেখি একজন বৃদ্ধ মানুষ একটি হুইল চেয়ারে আছে আর এক ব্যক্তি তার হাত দিচ্ছে এবং মুজা পরাতে যাচ্ছে। যে সময় সে কাজটি করছিল সে বলছিল যে এই বৃদ্ধ লোকের বয়স ১১২ বারো বছর সত্যিকার অর্থে আমি তার চুলগুলো দেখলাম সব পেকে গেছে দাড়ি পেকে গেছে এমন এমনকি চোখের ভুরুগুলো পেকে গেছে কিন্তু সে ব্যক্তি কথা বলতে বলতে বলছে কিন্তু এই রহস্যকর একটি ঘটনা হচ্ছে এই যে এই ব্যক্তির পায়ের লমগুলোর দিকে লক্ষ্য করেন সমস্ত লম সাদা হয়ে যাওয়ার পর আবার ভিতর থেকে কিছু কিছু কালো লোম বের হচ্ছে সত্যিকার অর্থে আমি দেখলাম তার পায়ের সাদা লোমগুলোর মধ্যে কিছু কালো লোম সে লোক বলল যে এ লোক বেশি বৃদ্ধ হওয়ার কারণে ভালো করে শুনতে পায় না ভালো করে দেখতে পায় না ভালো করে কোথাও বলতে পারে না আর চলাফেরা করতে পারে না সেই কারণে হুইল তাকে বসিয়ে রাখা হয়েছে এটাই স্পষ্ট ছিল কিন্তু যখন মসজিদে নবিতা আজান হচ্ছিল তখন সেই ব্যক্তি চোখ মুখ নাড়াচড়া করে কেমন যেন একটা ভঙ্গিমা করে সে বুঝাতে চায় যে আমি মসজিদে যাবো সে লোক যে আমি বেশিরভাগ সময়ে তাকে মসজিদে নিয়ে আসি বন্ধুগণ যিনি একশো বছরের বৃদ্ধ হুইল বসে মসজিদে আসতে পারেন কিন্তু আমরা যারা আজ কুড়ি বছর ২৫ বছর ৩০ বছর চল্লিশ বছর বয়সের যুবক তারা আল্লাহ আল্লাহাবুল আলমিনের কাছে কি জবাব দেব বলবো কি যে আমি তাস খেলছিলাম বলবো কি যে আমি টিভি দেখছিলাম বলব কি যে আমি চাকরি করছিলাম বলব কি যে আমি ব্যবসা করছিলাম বলব কি যে আমি ইন্টারনেট এবং ফেসবুক নিয়ে ব্যস্ত ছিলাম আর অন্যদিকে ১১২ বারো বছরের বৃদ্ধ হুইল চেয়ারে বসে মসজিদে উপস্থিত হয়েছিল বন্ধুগণ নামাজ একটি এমন বিধান যেই বিধানের সম্পর্কে আল্লাহাবুল আলমিন প্রায় নিরানব্বই বার কোরআন এর ঘোষণা দেন কোরআন মজিদে যদি একবার কোনো বিষয়ের ঘোষণা হয় তাহলে সেটি জরুরি হয়ে যায় কিন্তু যেই বিষয়ের বর্ণনা বা বরং এই বিষয়ের শব্দটি বিভিন্ন রূপে কোরআন মজিদে প্রায় নিরানব্বই বার এসেছে বর্ণিত হয়েছে মজার বিষয় হলো এই যে আল্লাহাবুল আলমিনের গুণগত নামগুলিও নিরানব্বই বার বর্ণিত হয়েছে তাহলে যেই বিধান একবার কোরআন মজিদে বর্ণিত হলে সেটা জরুরি হয় সেটা যদি নিরানব্বই বার বর্ণিত হয় তাহলে সেই বিধানটি কতখানির গুরুত্ব আছে আমরা সহজেই বুঝতে পারি বন্ধুগণ নামাজ হচ্ছে ইসলামের স্তম্ভ একটি রুকন। যদি কোনো ব্যক্তি তার ঘর তার ছাদকে দণ্ডায়মান করতে চায় তাহলে যেমন বিনা স্তম্ভে তার ছাদ দণ্ডায়মান থাকতে পারে না বিনা স্তম্ভে যেমন একটি চেয়ার একটি টেবিল দাঁড়িয়ে থাকতে পারে না ঠিক তেমনি ইসলামের এই বিশেষ স্তম্ভ পালন করা ব্যতীত কোন মানুষ মুসলিম হতে পারে না ইসলাম মূল স্তম্ভ বরং কলেমায় শাহাদা সাল্লাম বলছেন মনে আল ইসলাম সালাত। ইসলামের বুনিয়াদ হচ্ছে পাঁচটি বিষয়ের উপর পাঁচটি স্তম্ভের উপর তার মধ্যে সাক্ষী প্রদান করা হচ্ছে আল্লাহ রবুল আলমিনী মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লামকে যেই বিধান দিয়েছেন সেই বিধানেই প্রথমে ফেরস্তা জিব্রিল আলহিসামকে দেওয়া হয়েছে তিনি সেই বিধান নিয়ে নবী সাল্লা আলু সাল্লামকে ওহি করেছেন বলেছেন কিন্তু নামাজ একটি এমন বিধান যেই বিধান দেওয়ার সময় আল্লাহ হাব্বুল আলমিন প্রিনবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লামকে ঊর্ধ্ব আকাশে আরসের কাছে ডেকে নেন আল্লাহ রসুল সাল্লামের এই ঘটনাকে মেয়েরাজ বলা হয় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন আল্লাহ হাবুল্লা আলমিনের কাছাকাছি হন তখন আল্লাহ হাব্বুল আল করেন আর এই নামাজ প্রদান করেন প্রথমে এই নামাজ প্রায় পঞ্চাশ বার পঞ্চাশ করা হয় কিন্তু যখন সে নামাজ নিয়ে আল্লাহ আসেন তখন নবী সালামের পরামর্শে নামাজ কমতে কমতে নামাজ থেকে যায়। অন্যদিকে আল্লাহ হাব্বুল আলমিনের পক্ষ থেকে একটি আওয়াজ দেওয়া হয় যে তোমার এই পাঁচ ওয়াক্তের নামাজ তোমার উন্মতের জন্য এই পাঁচ ওাক্তের নামাজ কিন্তু এই নামাজ হচ্ছে পঞ্চাশ ওয়াক্তের বরাবর বন্ধুগণ যে বিধানটি আল্লাহ রা বিধানের গুরুত্ব আসলে যদি কোনো মানুষ যুদ্ধ অবস্থায় থাকে তবুও তাকে নামাজ আদায় করার আদেশ করা হয়েছে নামাজ তার জন্য ছাড় করা ছাড় দেওয়া হয়নি আল্লাহ রাবুল আলমিন বলেন আর দল যেন তোমার সাথে নিয়ে থাকে যখন তারা সাজদা করবে তখন তারা যেন তোমার পিছনে হয় আর অন্য একুল ওখরা আর অন্য এক দল যেন আসে তার রূপরেখা বর্ণনা করা হয়েছে যুদ্ধ অবস্থায় থাকে তবুও তার উপর নামাজ জরুরি এবং সেই সময় নামাজের পদ্ধতি আলাদা হবে কিন্তু তার নামাজ পড়া জরুরি তার উপর নামাজ ছাড় নেই প্রিয় মুসলিম ভাই আপনি সুস্থ হন বা অসুস্থ হন সর্বাবস্থায় আপনার উপর নামাজ জরুরি যদি কোনো মানুষ অসুস্থ হয় তবুও তার জন্য নামাজ ক্ষমা করা হয়নি মাফ করা হয়নি কিন্তু তার জন্য কিছু ছাড় দেওয়া হয়েছে আল্লাহ রসুল ইমানাতে ইফা কা ইদান দাঁড়িয়ে নামাজ পড়ো যদি না পারো তাহলে বসে পড়ো ফাইলাম তাস্তাতে ফালা আল্লাহ জামবে যদি বসেও ক্ষমতা না রাখো তাহলে তুমি শুয়ে হ্যান দিয়ে কাঁচ का धोए नाम बुखारी वर्णना करपरे गृह थकें कि बसबाश करेंश्य नाम तब जो मुसाफिर हन तार जन विशेष किस छाड़ आतज चार रखा से गो शुद्ध दू दुई रखा पड़ने क्यों मगरीब ए नाम पुरो नाम पड़ते हैं এবং উমর ওভাবে নামাজ আদায় করতেন হাদিস ভাইগন কিয়মতের দিনের সর্বপ্রথম যদি এই নামাজ ঠিক হয়ে যায় তাহলে তার সব বেড়া পার হয়ে যাবে যদি এখানেই গোলমাল হয়ে যায় তাহলে তার সমস্ত কিছুই গোলমাল হয়ে যাবে আলমিনের কাছে বড় আদেশ সে কারণে এটাই আল্লাহ হাবুল আলমিনের কাছে বেশি গুরুত্বপূর্ণ নবী মোহাম্মদা সাল্লাহ সাল্লাম বাচ্চাদেরকেও নামাজ পড়তে আদেশ করেছেন এবং যদি তারা না পড়ে তাহলে তাদেরকে মৃদু মারধর করো গার্জিয়ানদেরকে আদেশ করা হয়েছে রহমতের নবী কোনোদিন কোন মানুষকে মারতে বলেননি কিন্তু বাচ্চাদেরকে নামাজের জন্য মারার আদেশ করেছেন তিনি বলছেন মুরু তোমরা তোমাদের বাচ্চাদেরকে নামাজের আদেশ করোহুম আবনা সাবাহিন যখন তাদের বয়স সাত বছর হবে ও আশারিন আর ওদেরকে এর কারণে মারো যদি যখন তাদের বয়স দশ বছর হবে আর তবুও তারা নামাজ পড়বে না আর এই বয়সের সময় তাদের বিছানা সয়নের স্থান আলাদা করে দাও হাদিস আবু দাউদ এবং আহমদ বর্ণনা করেছেন এই আলোচনার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এই যদি কোনো ব্যক্তি নামাজ ছেড়ে দেয় তাহলে সে মুসলমানই থাকে না সে ইসলাম থেকে বের হয়ে যায় সে কাফের হয়ে যায় জাহান নামে থাকবে আল্লাহ রাবুল্লাহ আলমিন বলবেন তোমাদেরকে সাকারে কে নিয়ে আসলো তখন তারা বলবে কালনা কুমিলাল মুসাল্লিন আমরা নামাজ আদায়কারী ছিলাম না সুরামুদ্দাসের মানুষ আর সিরক এবং কুফুরের মধ্যে একজন মুসলিম আর সিরক কুফুরের মধ্যে পার্থক্যকারী বস্তু হচ্ছে নামাজ আর এই হাদিসটিকে এমা মুসলিম বর্ণনা করেন যে ব্যক্তি এই চুক্তি ভঙ্গ করে দিবে অর্থাৎ নামাজ ছেড়ে দিবে তাহলে আর কোন চুক্তি আর কোনো ডিফারেন্স তাদের এবং ও মুসলিমদের মধ্যে থাকে না আর সেই চুক্তিটি হচ্ছে নামাজ যে ছেড়ে দিবে সেই নামাজ করেছেন নসিহত হচ্ছে আল্লাহ রসুল সাল্লা সেই নসিহত সেই উপদেশ যেটি তিনি মৃত্যুর সময় দিয়েছিলেন আল্লাহ রসুল সাল্লাহাম যখন মৃত্যু সজ্জায় অসুস্থ হয়ে যান নামাজের সময় হয় আল্লাহ রসুল সালামকে দিয়ে মসজিদে উপস্থিত হন এবং নামাজ আদায় করেন একজন নবী যারা আগের পরের সমস্ত গুণা ক্ষমা হয়েছে সেই নবী যদি তার অসুস্থের সময়ও এরকম কষ্ট করে মসজিদে এসে নামাজ পড়েন এবং তাকে পড়তে আদেশ করা হয় তাহলে আমরা কারা তিনি সেই মৃত্যুর সময় যে শেষ উপদেশটি করে গেছিলেন সেই উপদেশটি হচ্ছে বন্ধুগণ আমি আপনাদের সামনে প্রায় দশটি পয়েন্ট নামাজের জরুরি হওয়া এবং নামাজ একটি যে গুরুত্বপূর্ণ বিধান সে সম্পর্কে খুবই সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করলাম এই কারণে যে আমরা আজ মুসলমান হয়েছি বটে কিন্তু আমরা তকাই করি না এবং অনেক সময় বড় বড় কথাও বলি তাই এই নামাজ হচ্ছে ইসলামের দ্বিতীয় রুকুন দ্বিতীয় স্তম্ভ যা ব্যতীত মানুষ মুসলিমই থাকে না এক স্তম্ভকে যদি কোনো ছাদের কোনো এক স্তম্ভকে সরিয়ে দেওয়া হয় তাহলে ছাদের যে অবস্থা হতে পারে একজন মুসলিমের মধ্য থেকে এরকম এক স্তম্ভ চলে গেলে তারও সেরকম অবস্থা হতে পারে আমরা আলোচনায় বলার চেষ্টা করেছি যে সর্বাবস্থায় একজন মুসলিমের উপর নামাজ জরুরি সেটা যুদ্ধ অবস্থায় হোক সেটা সফর অবস্থায় হোক সে যদি বাচ্চাও হয় সে যদি অসুখও হয় এবং সে যদি যে কোনো জায়গায় সফরও করে তবুও তার উপর নামাজ জরুরি আর এইভাবেই নামাজ করেছেন যারা আপনারা এই আলোচনা শুনছেন যেন আমরা আজ থেকে নামাজকে অবহেলা না করি বরং ভালোভাবে পাঁচ ওয়াক্তের নামাজ জামাতের সাথে আদায় করে একজন ভালো মুসলিম প্রকৃত মুসলিমের পরিচয় দিয়ে থাকি আজকের আলোচনা